বাংলা মানবতা সমাধান মাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুضلলা ওয়া মান ইউضلিল ফালা হাদিয়া লা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আলা আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া হাবীবিকা মুহাম্মাদ ও আহলি বাই তিহি ও আদুরা তিহি ওদ আবেদি ইউমুদ্দিন পৃথিবীর সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত যে বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই সেটা হচ্ছে লজ্জা ইমানের অংশ আমরা অনেকেই হাজিস শুনেছি আল হায়া উ মিনাল ইমান হায়া লজ্জা সরম হচ্ছে ইমানের একটি অংশ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলামের মধ্যে আরেকটি হাজি রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন ওয়া ইন্না লেকুল্লে দিন ইন ইন্না ওয়াঈলকাল ইসলামে আল হায়া প্রত্যেকটি দিনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে আর ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আল হায়া লজ্জা এবং সরম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা যদি পৃথিবীতে অন্যান্য দিনগুলোর মধ্যে দেখি তাদের দিন ধর্মের প্র্যাকটিসের মধ্যেও যখন তারা দিন পালন করে দিনের কোনো ধর্মীয় উৎসব পালন করে তখন দেখা যায় লজ্জা সরম উধাও হয়ে গেছে আর আমাদের দিনের মধ্যে সব দিক থেকে লজ্জা সরম অত্যন্ত জরুরি আমরা যখন আমাদের ঈদের আনন্দ উৎসব করি তখন আমরা সুন্দর কাপড় পরে লজ্জা বা যাতে করে ভালো করে ঢাকা যায় আমাদের নামাজের জন্য ছাত্র আওরা আমাদের সাঁতর ঢেকে রাখা নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ আমাদের দিনের ঈদ উৎসব আনন্দ সব কিছুর একটা সীমা রেখা রয়েছে সেই দিনের মধ্যে যে কালচার আছে আমাদের ঈদের মধ্যে যে কালচার আছে সব কিছু লজ্জা সরম এগুলোকে সামনে রেখে প্রত্যেকটি ফাংশন উৎসব আয়োজন করা হয় আর আপনি পাশাপাশি যদি অন্য দিন ধর্ম দেখেন সেসব ধর্মে উৎসবের সময় কি পরিমাণ গান বাজনা এমনকি মদ্যপান নারী পুরুষের মধ্যে কোনো ধরনের পর্দা এমন কি যে সংমিশ্রণ ঘটে কোনো কোনো ক্ষেত্রে সেটা অনেক সীমা ছড়িয়ে যায় আমাদের ইসলামে এরকম কোনো সুযোগ দেওয়া হয়নি রাসুল্লাহ সাল্লাম আরেকটি হাজি বলেছেন মানুষ পূর্ব জামানা নবুয়ের রেখে যাওয়া পূর্ব নবীদের বাকি থাকা শিক্ষাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি ধরে রাখতে পেরেছে রাসুল্লাহ সাল্ল্লা আলসলাম সময় সমসামিক আরব সমাজে অনেক বিষয়ে নবীদের শিক্ষা আদর্শ হারিয়ে গেলেও একটা কথা আরব সমাজে তখনও বাকি ছিল সেটা হচ্ছে তুমি যদি লজ্জা সরম তোমার না থাকে তাহলে তুমি যা চাও তাই করতে পারো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে যে সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটে সেখানে লজ্জার কোন জায়গা নেই আর ইসলামের ধর্মীয় উৎসবের মধ্যে আল্লাহ আমাদেরকে লজ্জা হেফাজত করার জন্য সবগুলো অনুষ্ঠানকে পাক পবিত্র রাখার জন্য আমাদের ধর্মীয় উৎসবগুলো রসুল্লাহ সাল আলি আসালাম একবার দেখতে পেলেন এক সাহাবি কোন কোন রে তার ভাই কোনো কোন রে তার ছেলের কথা এসেছে তাকে একটু বকাবকি করছিল কারণ তার লজ্জা বেশি রসুল্লা সাল্লাম সাহাবিকে বললেন তিনি নিজে অত্যন্ত লাজুক ছিলেন যেভাবে ঘরের কোনে নান যুবতী মহিলা যেভাবে লজ্জার কারণে ঘর থেকে বের হয় না এত লাজুক ছিলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তার তবিয়ত তার মেজাজ এত বেশি লজ্জা ওনার ছিল এত ভদ্রতিনি ছিলেন তিনি যদি কিছু অপছন্দ করতেন সেটা তার চেহারায় ফুটে উঠত এত সেন্সিটিভ মেজাজে তিনি ছিলেন লজ্জার কারণে এবং এই জন্যই এই লজ্জাটা হচ্ছে ইমানের একটি অংশ খোদ ইমানের অংশ আপনারা জানেন এক হাজিসে বলা হয়েছে ইমানের শুরু হয়ে যায় কালিমাতুল্লা ইহ ইমানের সত্তরটির বা তার বেশি শাখা প্রশাখা রয়েছে প্রথমটা হচ্ছে কালিমাতুল সাহায় আর একদম লাস্ট ওয়ান হচ্ছে ইমাত রাস্তা থেকে বাধা বিপত্তি সৃষ্টিকারী ময়লা কাটা এই সমস্ত বিষয় সরিয়ে দেওয়া আর মাঝখানের একটি বিষয় তিনি উল্লেখ করলেনা উস মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অংশ মাঝখানের এইটা বললেন শুরুটা শেষটা আর মাঝখানেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে ষাট সত্তরটার ভিতরে শুধু মাঝখানেরটা তিনি বলেননি যেহেতু অতীব গুরুত্বপূর্ণ লজ্জার কারণে মানুষ অনেক গুণা করতে পারে না লজ্জার কারণে মানুষ চরিত্র নষ্ট করতে পারে না লজ্জা থাকলে এটা একটা প্রোটেকশন মানুষ যেনা ব্যবচারের দিকে যেতে পারবে না লজ্জা থাকলে চোখকে হারাম জিনিসের দিকে তাকিয়ে থাকবে না হা করে চোখকে নিয়ন্ত্রণ করে লজ্জা থাকলে মিথ্যা কথা বলতে সংকোচ হবে লজ্জা থাকলে আরেকদিনের ব্যাপারে রিবাত করতে সংকোচ লাগবে লজ্জা থাকলে গর্ব অহংকার করতে সংকোচ লাগবে লজ্জা একটা সুন্দর আবরণ মানুষের জন্য আল্লাহ তালা নামত এই লজ্জা মুসলিম সমাজে যতদিন থাকবে আল্লাহ তালা তাদেরকে ততদিন পাক পবিত্র বেশি করে রাখবেন আর লজ্জা যখন উঠে যাবে সমাজে বেহায়াপনা সমাজে যাবতীয় চরিত্র ধ্বংস বিধ্বংসকারী কাজগুলো হতে থাকবে আজকে অপসংস্কৃতির কারণে আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েদের লজ্জা কমে যাচ্ছে মিডিয়ার মধ্যে তারা যখন এমন কিছু ছায়াছবি দৃশ্যাবলিগুলো দেখে যেগুলো তাদের আস্তে আস্তে লজ্জা উঠে যায় তারপরে তারা গুণার দিকে চলে যাওয়া রাস্তা সহজ হয়ে যায় সে কথাই হাজিসে বলা হয়েছে তোমার লজ্জা যদি উঠে যায় তাহলে কোনটা করতে চাও সব করতে পারবে লজ্জা থাকলে অনেক কিছু তুমি করতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা বড় সুন্দর খাসলত একটা সুন্দর নেই আর মানুষকে আল্লাহ তালা লজ্জার মাধ্যমে দান করেন ইসলাম এই লজ্জাকে রাখতে চায় এবং লাজ লজ্জা সমাজ প্রতিষ্ঠা করতে চায় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে কি কাজগুলো করলে এই লজ্জা থাকবে বেশি করে সেগুলোর জন্য উৎসাহিত করে এই জন্য মেয়েদেরকে শালিম প্রসাদ পড়তে হয় পুরুষদের পুরুষদেরকেও একটা পোশাকের ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করতে হয় পোশাক আশাক লজ্জা ঢাকার জন্য অত্যন্ত জরুরি পোশাকের মেন কাজ হচ্ছে লজ্জা ঢাকা লজ্জাস্থান ঢাকা শুধু নয় এর বাইরেও মানুষকে আর শালীন করা মানুষকে আরেকটু ভদ্রতা শিখানো মানুষকে আরেকটু একটু ভালো করে সামাজিকভাবে যাতে এগুলো লজ্জার বাইরে কোনো কাজ কারবার না হয় লজ্জার সঙ্গে সাংঘষিক কোন কাজ কারবার না হয় অন্য একটি যাবে। বলেছেনমান উঠা শুরু হয়ে গেলে লজ্জা উঠা শুরু হয়ে যাবে আর লজ্জা উঠে গেলে ইমান উঠা শুরু হয়ে যাবে এই জন্য পোশাক আশাকের ব্যাপারে সাংঘাতিক সতর্ক থাকা লাগবে এমনকি উঠতি বয়সের বাচ্চাদের ছেলে মেয়েদের পোশাকের আগে থেকেই আস্তে আস্তে যখন বড়ো হবে তারা তখন আস্তে আস্তে তাদেরকে লজ্জার দিকে ন্যাচারালি আল্লাতলা দিয়ে দিয়েছেন আপনি দেখবেন ছোট বাচ্চা দুধের বাচ্চা তখন সে তাকে যদি কাপড় খুলে ফেলে তাহলে সে বুঝে না যে তার কাপড় ছিল আর না এর মধ্যে পার্থক্য কী এরপর আস্তে আস্তে যখন তার বয়স এক দুই বছর তিন বছর দিকে যাচ্ছে তখন সে কাপড় চাপড় খুলে লজ্জা পায় তার মা নেপি চেঞ্জ করতেছে ঠিক আছে কিন্তু অন্য এসে গেলে সে লুকিয়ে ফেলে সে চায় না দেখুক এই জন্য কাপড় চুপড় পরানোর এবং আস্তে আস্তে যখন তারা প্রাপ্ত বয়সের দিকে আসবে আস্তে আস্তে যখন তারা পাঁচ বছর সাত বছর আট বছর দিকে আসবে তখন থেকে তাদেরকে লজ্জার দিকে নিয়ে আসতে হবে এটা একটা অলঙ্কার এটা একটা নিয়ামত সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাব ইনশাআল্লাহ বিরতির পরে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আপনাদের সবাইকে অপেক্ষা করার জন্য join us for stories of the prophet nobiteer kahini kal sandat 6 tay apuno সালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু দর্শক মন্ডলী আমরা বিরতির পরে পুনরায় এসেছি যে প্রসঙ্গে আলোচনা করেছিলাম বিরতির আগে সেটা হচ্ছে লজ্জা ইমানের অঙ্গ আমরা আরেকটি হাদিসের দিকে যাই একবার রসুল্লাহ সাল আলহসালাম বললেন লোকদেরকে লক্ষ্য করে সাহাবিদিকে লক্ষ্য করে বললেন হায়া আল্লাহ তালার ব্যাপারে তোমরা খুব লজ্জা অনুভব করো আল্লাহ তালা শাহনে যতটুকুন লজ্জা অবনত হওয়া দরকার লাজ লজ্জা আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তোমরা করো সোহাবা উত্তর দিলেন আমরা আল্লাহ তালার সাথে লজ্জার হক আদায় করে যাচ্ছি করার চেষ্টা করছি রাসুল্লাহ সাল আলাম বললেন না এরকম নয় যেরকম তোমরা অতি স্বাভাবিকভাবে ভাবে বলছো আর বিষয়টিকে হালকা ভাবে তা নয় সত্যিকার লজ্জা আল্লাহ তাল সঙ্গে হচ্ছে ফাল রাসা, মাথা এবং মাথার মধ্যে যা কিছু আছে সবগুলোর হেফাজত করতে হবে ওয়াল বাতনা ওয়ামা হাওয়া পেট এবং পেটের আনুষঙ্গিক যা কিছু আছে পেটের সঙ্গে এবং আশেপাশে সবগুলোর হেফাজত করতে হবে ওয়াল ইয়াদ করিল মৌতা ওয়াল বেলা আর বেশি বেশি করি মৌত এবং তারপরে যে একদিন সব নিশ্চিন্ন হয়ে যাবে আর কিছুই থাকবে না তার অস্তিত্ব শেষ হয়ে যাবে তারপরে যা কিছু ঘটবে এগুলোর জন্য চিন্তা করা ওমান তারা কাজই না তার দুনিয়া আর যে ব্যক্তি সত্যি আখেরাতে কামিয়াবি চায় আখেরাতে সাকসেসফুল হতে চায় তাকে দুনিয়ার আকর্ষণ সৌন্দর্য কিছু কমিয়ে নিতে হবে এরকম করলেই তাহলে আল্লাহ তালার সঙ্গে হাক্কাল হায়া আল্লাহ তালার সঙ্গে হায়া সরমের যে সম্পর্ক তার হক আদায় করা হবে মাথা এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর হেফাজত করতে হবে মাথার মধ্যে কি আছে মাথা বলতে গলা থেকে উপরে যা কিছু সবটাই মাথা এই মাথার মধ্যে চোখ কান মুখ সব চলে আসে মাথা যখন দুটো অর্থ আছে একটা হলো মাথা বলতে আমরা মাথার তালু চুল যতটুকুন আসে ততটুকুনকে বোঝানো হয় আবার মাথা বলতে পুরো গর্দান থেকে উপরের অংশটাকে বোঝানো হয় যদি বলা হয় আল্লা মা করুন মাথা কেটে ফেলেছে তার মানে তার গলা কেটে ফেলেছে এর উপরের অংশটা এই উপরের অংশ অনেকগুলো বিষয় আছে কি কি আছে। মাথার মধ্যে আছে চিন্তা করার শক্তি আছে চিন্তা ফেকের যখন মানুষ করবে ভালো ধ্যান খেয়াল ভালো চিন্তা করবে কুচিন্তা মানুষ লিপ্ত থাকবে না এটা হলো ব্রেন মগজের হেফাজত করা দরকার যে বুদ্ধিমত্তা যে বুদ্ধি জ্ঞান মগজ আল্লাহ তালা দিয়েছেন যে ইন্টালেক্ট আল্লাহ তালা দিয়েছেন এটাকে ভালো কাজে ব্যবহার করা অন্যায় কাজে ব্যবহার করা না তারপরে মাথার মধ্যে আছে চোখ এই চোখকে হেফাজত করতে হবে চোখের দৃষ্টি যেমন আল্লাহ আল্লাহতালা নয়ামত আর দৃষ্টিকে অপব্যবহার করলে এটা আদাবের কারণ হয়ে যাবে অন্যায় কোনো জিনিসের দিকে যখন মানুষ দেখবে হারাম জিনিসের দিকে তাকিয়ে থাকবে সেদিকে তাকানো হারাম গুনা গুনা কবিরা তার শাস্তি হবে কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন গরম লোহা বা ধাতুকে গলিয়ে গরম সিসাকে গলিয়ে চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে চোখের গুনার কারণে চোখের গুনা কত ক্ষতির কারণ হয়েছে চোখের ইশারায় চোখের গুনায় কত অবৈধ প্রেমের চর্চা হয়েছে তার বিনিময়ে আস্তে আস্তে মানুষ যে না দিকে লিপ্ত হয়ে গেছে কত অবৈধ সম্পর্ক পৃথিবীতে হয়েছে কত পরকিয়া প্রেম ইত্যাদির নামে অনেক কিছু ঘটেছে চোখ এবং চোখের কন্ট্রোল না করা অন্যতম দায়ী ছিল এই চোখের হেফাজত করতে হবে আল্লাহতালার কাছে লজ্জা করতে হলে চেহারা মধ্যে রয়েছে বা মাথার মধ্যে রয়েছে কান এই কান দিয়ে সব সবকিছু শোনা যাবে না গান বাজনা শয়তানের যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে এ কান দিয়ে ভালো কথা শুনতে হবে কান দিয়ে দিনের কথা শুনতে হবে আজান শুনতে হবে এই কান দিয়ে মানুষের কেউ ডাকলে ভালো কাজে সাড়া দেওয়ার জন্য যেতে হবে অনেক কাজে এই কানকে লাগবে কিন্তু গুনার কাজ থেকে কানকে সরিয়ে নিতে হবে আরেকটি হাজিসে আছে যে বনি আদমের জেনা ব্যবিচার করেই ছাড়বে অনেক বনি আদম জেনা ব্যবিচার থেকে বাঁচতে পারবে না তাদের ভাগ্যে এ জেনা ব্যবিচার লেখাই থাকবে হয়তো কেউ চোখের জেনা করবে চোখ দিয়ে দেখবে চোখের জেনা হয়ে গেল কান দিয়ে অশ্লীল কথাবার্তা এগুলো শুনে চর্চা করে কানের জেনা হয়ে যাবে এরপরে থাকে চেহারার মধ্যে আরও কিছু আছে মাথার মধ্যে মুখ রয়েছে এই মুখটা বিরাট একটা অঙ্গ এটা অনেকগুলো ফাংশন আছে মুখ দিয়ে যখন আমার খাবার খাবো এই মুখ দিয়ে যেন কোনো হারাম খাবার না খাই খাবার ছাড়াও মুখের আর একটি বড় ফাংশন কথাবার্তাগুলো এখান দিয়ে বের হয় কথাবার্তাগুলো কি ধরনের কথা বলি আমরা প্রত্যেকটি কথা বলা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে ইল্লা কোনো কথা মুখ দিয়ে বের হওয়া মাত্রই লেখার জন্য ওত পেতে আসে ফেরেস তারা ভালো কথা হলে তার বিনিময়ে অনেক বড় পুরস্কার আর অন্যায় কথা হয়ে গেলে গুনার কথা বেরিয়ে গেলে তার জন্য শাস্তি কাজে এই মুখ দিয়ে ওই কথা বলতে হবে যে কথা বলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন যে কথা বলার জন্য আল্লাহ তালা পারমিশন দিয়েছেন ওই কথা বলা যাবে না যে কথা বললে গুণা হয়ে যায় গিবাদ করলে গুণা হয়ে যায় গি করা যাবে না বেহুদে বাজে কথা বলা যাবে না তার জন্য হিসাব দিতে হবে মিথ্যা কথা বলা যাবে না গুণা হবে কবিরা গুনা মিথ্যা কসম করা যাবে না মারাত্মক কবিরা গুনা গালি গালাস করা যাবে না গালি গালাস করা এটা একটা নেফাঁকের লক্ষণ ওয়াদা খেলাফ করা যাবে না নেফাঁকের লক্ষণ এগুলো মুখে দিয়ে ওয়াদা করে মানুষ সে ওয়াদাকে রক্ষা করে না মুখ দিয়ে আল্লাহর দিকির করব। আমাদের লেসানকে রাতে রাখবো ভিজা রাখবো আল্লাহ তালার জিকের দিয়ে শয়তানের যন্ত্রপাতি গান বাজনা মুখ দিয়ে অশ্লীল গান বাদ্য কবিতা চর্চা করব না এই মুখের ভিতরে আছে যেটা কথা বলি আমরা এটা অনেক কিছুর মূল আলী আসালাম নিজের জিব্বার মধ্যে এরকম করে হাত দিয়ে টেনে ধরে বের করলেন আর বললেন হে মাদ কুফ আলেই কাহা তোমার এই জিহ্বার অঙ্গটাকে কন্ট্রোল করে রাখ এটাকে ধরে রাখো তিনি বললেন তুমি যে বোকামি করছো তুমি যে বুঝতে পারছো না তার দৃষ্টি আকর্ষণের জন্য বলা হচ্ছে আসলে ইনসাল্ট করার জন্য ক্রিটিসাইজ করার জন্য নয় তুমি কি জানো না ভালো ইয়াকুবাস আলাউ হিম মানুষকে উল্টা করে যে জাহান নামে নিক্ষেপ করা হবে কোন আমলটা সবচেয়ে বেশি ইল্লা হাসা তিহিম তাদের জিব্বার ফসল সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নেবে অনেক মানুষ অনেক অপরাধের কারণে জাহান নামে যাবে কে মদ খাওয়ার কারণে কে জেনা করার কারণে কে গিবাদ করার কারণে কেউ কাফের হয়ে বেদিন হয়ে থাকার কারণে কিন্তু জিব্বার কারণে অধিকাংশ মানুষ অধিকাংশ মুসলমান জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবে কারণ এই জিব্বা দ্বারা অনেক কথা হয়ে যায় প্রত্যেকটি কথা হিসাব আল্লাহতলা নেবেন এই জন্য জিব্বাকে ব্যবহার করতে সাবধান এভাবে করে মাথার অংশে কি আছে এগুলো সবগুলোর হেফাজত করতে হবে এবং প্রত্যেকটি যে কথাগুলো বলা হল প্রত্যেকটি কথার মধ্যে হায়া থাকলে যে আল্লাহ তালা নিষেধ করেছেন কেমন আমি এই বেয়া দেবে করি লজ্জা থাকতে হয় আপনি যদি আপনার পিতা মাতা বলে কাজটা করো না আপনি করে বসেন আপনি তার কথা শুনলেন না আদবি করলেন লজ্জা সরম সম্মান পিতা মাতার সামনে রাখলেন না আল্লাহ তালা তো পিতা মাতা থেকে আরো অনেক বড় যখন আমরা এই মাথা এবং তার আশেপাশের অঙ্গগুলোকে অন্যায় কাজে ব্যবহার করি আল্লাহ তালা শান রক্ষা হয় না তার প্রতি লজ্জা আদব আমরা রক্ষা করি না এরপরে প্যাটের কথা বলা হয়েছে প্যাট এবং প্যাটের আনুষঙ্গিক প্যাটের আশেপাশে যা কিছু আছে সেগুলোকে হেফাজত করতে হবে পেটের মধ্যে যে খাবার ঢুকাবো খালাল খাবার যেন হয় এই পেটের ভিতরে যেন কোন হারাম ইনকামের খাদ্য না ঢুকে কেউ যদি হারাম ইনকাম করে ঢুকায় সেটা না সেটা তার জন্য আগুন আগুন থেকে বাঁচতে হবে আর প্যাটের পাশে প্যাটের সহযোগী আছে প্যাটের পরেই লজ্জাস্থানের জায়গা সে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে দুটো জিনিসকে ভালো করে ব্যবহার করার গ্যারান্টি দেবে আমি আল্লাহ তাল পক্ষ থেকে তাকে জান্নাতের গ্যারান্টি দেবো আর সে দুটো হচ্ছে দুই ঠোঁটের মাঝখানের জায়গাটুকুন আর দুই রানের মাঝখানের জায়গাটুকুন অর্থাৎ মুখ আর লজ্জার স্থান এই দুটোকে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার হুকুমের ভিতরে ব্যবহার করবে তার বাইরে কখনো ব্যবহার করবে না তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে যে না ব্যবচার থেকে আরম্ভ করে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য আর অনৈতিকতা হচ্ছে লজ্জার বিপরীত জিনিস আজকের সমাজে মানুষকে জেনা ব্যবিসার দিকে যাওয়ার আগে যে অনৈতিকতা ছড়িয়ে দেওয়া হয়েছে লজ্জা না থাকার কারণে এটা হয়েছে এই ছড়িয়ে কারণে লজ্জা উঠে গেছে। কোনটা আগে বলবো যে এগুলো ছড়িয়ে যাওয়ার কারণে লজ্জা উঠেছে না লজ্জা উঠে যাওয়ার কারণে মানুষ এগুলোকে গ্রাস করছে দুইটাই ঠিক এগুলা পৃথিবীতে এখন বেশি অ্যাভেলেবেল হচ্ছে হাতের কাছে সব পেয়ে যাচ্ছে যুবক যুবতীরা শিক্ষা ব্যবস্থা সে সুরত আমাদের দেশে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যে পোশাক পড়ে। যাবে লজ্জা স্থান পরিপূর্ণ ঢাকা লজ্জাস্থান বলতে পরিপূর্ণ হেজাব করা যেটা এটা তো লজ্জার অংশ যেভাবে পোশাক পরে খোলামেলাভাবে যাওয়া আশা করে এবং যেভাবে কাছাকাছি হওয়ার সুযোগ রয়েছে নারী এবং পুরুষের যে একটা দ্রুত বজায় রাখার কথা সে সুযোগ নেই লজ্জা উঠে যাচ্ছে এরপরে সিনেমা ভিডিও ভিসিআর তারপরে আপনার ইন্টারনেট এসব কিছুর মাধ্যমে যে সমস্ত অপসংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে লজ্জা দ্রুত গতিতে মানুষের সমাজ থেকে বিদায় নিচ্ছে এবং মানুষ মানুষের সমাজ থেকে অন্য সমাজের দিকে রওনা হয়ে গেছে কাজেই আমাদেরকে এখন বিশেষ করে আমাদের মুরব্বীরা যারা আছেন ছেলে যারা নবীন এবং নতুন জেনারেশন যারা আসছে জওয়ান যারা হচ্ছে কিশোর থেকে যৌবনের দিকে যারা যাচ্ছে তাদেরকে এই সমস্ত বিষয়ে গাইড করতে হবে ছেলে মেয়ের কাপড় চকড় কীভাবে তৈরি করবেন কীভাবে সেলাবেন কী পরাবেন হাফ প্যান্ট প্রতি যদি ঘুরতে থাকে তাহলে লজ্জা কমে গেলো মেয়েরা যদি খোলামালা পোশাক শুরু করে দেয় লজ্জা কমে গেলো এভাবে লজ্জা যখন কমে যায় তখন যে কোনো গুণার দিকে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায় আল্লাহ আল্লাহতালা আমাদের কত সাহায্য করেছেন লজ্জাটা দিয়ে এই ছেলে মেয়েকে এই তালিম দিতে হবে ঘরে বাড়িতে এইভাবে প্ল্যান করতে হবে যে সমস্ত ফ্যামিলিতে ছেলে মেয়ে ছোট বড়ো সবাই মিলে বসে টেলিভিশনের যে সমস্ত অশ্লীল প্রোগ্রামগুলো আসে অনৈতিক বিষয়গুলো যেগুলো আসে একসঙ্গে দেখে সিনেমাতে একসঙ্গে দেখে এগুলাকে যদি একসঙ্গে এভাবে দেখতে থাকে আস্তে আস্তে লজ্জা উঠতে থাকে উঠতে থাকে আর উঠতে উঠতে এক পর্যায়ে নৈতিকভাবে সব শেষ হয়ে যাবে অন্য সমাজের কাছে এগুলো কিছুই না কারণ যাদের কাছে দিনের ওয়াহির কোনো জ্ঞান নেই তাদের জন্য তো খাওয়া দাওয়া ফুর্তিকর তাদের জন্য তো এগুলো কোন ওই যে ওয়াহির ফরমান ওহির জ্ঞান ওহির গাইডেন্স এগুলো কিছুই তাদের কাছে নেই তারা এগুলো থেকে বঞ্চিত তাদের না যেদিকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে তারা চলে যাচ্ছে তারা শুধু খায় ভোগ করে যেভাবে জানোয়ার খায় এবং ভোগ করে আর কেমন আল্লাহ তালা কঠিন আজাব দেবেন মুসলমানদেরকে আল্লাহ তালা সেগুলো থেকে সাবধান থাকতে বলেছেন এটাই হচ্ছে আমাদের দিনের বৈশিষ্ট্য আমাদের দিনের মধ্যে লজ্জা সম্ভ্রম আদব চক্ষু লজ্জা এসব কিছু আল্লাহ তালা দিয়ে আমাদেরকে এই দিন দিয়েছেন এই দিনের নিয়ামত আমাদের মধ্যে আছে কাজেই আমরা যারা অভিভাবক আছি আমাদের ছেলে মেয়েদেরকে উত্তর বয়সের তরুণ তরুণীদেরকে এই বিষয়গুলো সম্পর্কে কাপড় চোপড় থেকে শুরু করে এসব কিছু এই তালিম দিয়ে রাখতে হবে যেভাবে লজ্জা উঠে না যায় এই বিষয়টি অত্যন্ত জরুরি ইনশাল্লাহ লজ্জা যত বসে থাকবে তাদের ইমাম তত মজবুত হবে তাদের নৈতিকতা তত মজবুত থাকবে ইনশাল্লাহ আল্লাহ রব আলী আমাদেরকে তৌফিক দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা এই লজ্জার ভিতরে রাখতে পারি তাদের লজ্জা যেন উঠে না যায় সম্মানিত দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক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 gb52 বি ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনে পিস মানবতার সমাধান